ইবনু আব্বাস রাজন হতে বর্ণিত তিনি বলেন লোকদের ধারণা উক্ত আয়াতটি মানসুক হয়ে গেছে কিন্তু আল্লাহর কসম আয়াতটি মানসুক হয়নি বরং লোকেরা এর উপর আমল করতে অনিহা প্রকাশ করছে আত্মীয় দু ধরনের এক আত্মীয় যারা ওয়ারিশ হয় এবং তারা উপস্থিতদের কিছু দিবে দুই এমন আত্মীয় যারা ওয়ারিশ নয় তারা উপস্থিতদের সঙ্গে সদালাপ করবে এবং বলবে তোমাদেরকে কিছু দেয়ার ব্যাপারে আমাদের কোনো অধিকার নেই